কসম ঝঞ্ঝাবায়ুর বায়ুর অতপর বোঝা বহনকারী মেঘের অতপর মৃদু চলমান জলজানের অতপর কর্মবণ্টনকারী তোমাদের কি প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য ইনসাফ অবশ্যম ভাবি পথবিশিষ্ট আকাশের কসম তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ যে ভ্রষ্ট সেই এ থেকে মুখ ফেরায়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 তারা গ্রহণ করবে যা তাদের পালন কর্তা তাদেরকে দেবেন নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্ম তারা রাতে সামান্য অংশেই নিদ্রা যেত রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত এবং তাদের ধন সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল বিশ্বাসকারীদের জন্য পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুতি সবকিছু নভমন্ডল ও ভূমণ্ডলের পালনকর্তার কসম তোমাদের কথাবার্তার মতোই এটা সত্য আপনার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি আপনার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম তখন সে বলল সালাম এরা তো অপরিচিত লোক অতপর সে গৃহে গেল এবং একটি ঘৃতে পক্ষ মোটা গোবৎস নিয়ে হাজির হল সে গোবৎসটি তাদের সামনে রেখে বলল তোমরা আহার করছো না কেন অতপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হল তারা বলল ভীত হবেন না তারা তাকে একটি জ্ঞানীগুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল অতপর তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এল এবং মুখ চাপড়িয়ে বলল আমি তো বৃদ্ধা বন্ধা তারা বলল তোমার পালনকর্তা এরূপ বলেছেন নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ ইব্রাহিম বলল হে প্রেরিত ফেরেস্তাগণ তোমাদের উদ্দেশ্য কি তারা বলল আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি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 এবং নিদর্শন রয়েছে মুসার বৃত্তান্তে যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণ সহ ফিরাওনের কাছে প্রেরণ করেছিলাম অতপর সে শক্তি বলে মুখ ফিরিয়ে নিল এবং বলল সে হয় জাদুকর না হয় পাগল অতপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম সে ছিল অভিযুক্ত এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকে চূর্ণ করে দিয়েছিল আরো নিদর্শন রয়েছে সামুদের ঘটনায় যখন তাদেরকে বলা হয়েছিল কিছুকাল মজা লুটে নাও অতঃপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রাঘাত হলো, এমতো অবস্থায় যে তারা তা দেখছিল অতপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোনো প্রতিকারও করতে পারল না আমি ইতিপূর্বে নুহের সম্প্রদায়কে ধ্বংস করেছি নিশ্চিত তারা ছিল পাপাচারী সম্প্রদায় আমি সীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী আমি ভূমিকে বিছিয়েছি আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি जैसे तुम्हारा हृदय करो अतएव आल्लर दिखा धावित हविफे तुम्हारे सूस्पष्ट सतर्ककारी तुम्हरा आल्लर साब्यस्त करो ना तार्पष्ट सतर्ककारी एम भाव तूर्ववर्ती जखनेसूल कुन आगमन करा जदूकर नमद